রেইন মিডিয়া পরিবেশিত অডিও সিরিজ উম্মাহাতুল উম্মাতিন এই সিরিজ আলোচিত হবে মোহাম্মদ সাল আলহি ওমের সম্মানিত স্ত্রীদের জীবন কথা রহমান রহিম আলহামদুলিল্লাহ উম্মাহাতুল উম্মাতুল সিরিজের আজকের পর্বে আলোচিত হবে ইনশাআল্লাহ ইসলামে বিয়ের বিধান বহু বিবাহ এবং রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের বহু বিবাহের হিকমত সম্পর্কে সাহি বুখারিতে উল্লেখিত একটি হাদিসে এসেছে আনাস বিন মালিক রদিউল্লাহ আনহু তিনি বর্ণনা করে বলেছেন একবার তিন ব্যক্তির একটি দল আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের ইবাদতবন্দীগী সম্পর্কে জানার জন্য রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের স্ত্রীদের ঘরের কাছে এলো এরপর যখন তাদেরকে আল্লাহ রসুলের ইবাদতবন্দীগী সম্পর্কে জানানো হলো তখন তারা যেন আল্লাহ রাসুলের ইবাদতবন্দিগীকে কম পরিমাণ মনে করল এবং বলল আমরা তো আর আল্লাহ রাসুলের সমকক্ষ হতে পারবো না কারণ তার আগের এবং পরের সকল গুণা মাফ করে দেওয়া হয়েছে এই অবস্থায় তিন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি সে বলল আমি সারা রাত জীবনে ঘুমাবো না এবং সালাত আদায় করতেই থাকবো দ্বিতীয় ব্যক্তি বলল আমি সারা বছর সিয়াম পালন করতেই থাকবো এবং কখনো সিয়াম ভাঙব না আর তৃতীয় ব্যক্তি বলল আমি নারীদের সাথে সম্পর্ক স্থাপন করা থেকে দূরে থাকব জীবনে কখনো বিয়ে সাদী করব না রসুলুল্লাহ সাল্লি সাল্লাম ঘরের ভেতর থেকে এই তিন ব্যক্তির কথা শুনলেন এবং শুনে তিনি বাইরে বেরিয়ে এলেন এরপর বললেন তোমরা তিনজন ঐসব ব্যক্তি যারা এরকম কথা বলেছ আল্লাহর কসম আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের থেকে আমি আল্লাহর প্রতি বেশি আনুগত্যশীল অথচ আমি সিয়াম রাখি আবার সিয়াম রাখা থেকে বিরতও থাকি আমি সলাত আদায় করি এবং ঘুমাই আর বিয়ে সাদিও করি সুতরাং যারা আমার সুন্নদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে তারা আমার দলভুক্ত নয় এই হাদিসের উপর মন্তব্য করে ইবনে হাজরুল্লাহানী রাহিমাউল্লাহ বলেছেন রসুলুল্লা সাল্লু আলহিউসাল্লামের অনুসৃত পদ্ধতি ছিল খুবই সরল তিনি খাবার খেতেন যেন রোজা রাখার শক্তি অর্জন করতে পারেন তিনি ঘুমাতেন যেন রাতের কিছু অংশ জেগে সলাৎ আদায়ের শক্তি অর্জন করতে পারেন তিনি বিয়ে করতেন যেন নিজের কামনা বাসনা দূর করতে পারেন পবিত্রতা রক্ষা করতে পারেন এবং বংশবৃদ্ধি করতে পারেন এরপর ইবনেহাজার বলেন সুতরাং যারা উচ্চ মর্যাদাবান লোকেদের অন্তর্ভুক্ত হতে চায় তাদের উচিত এই হাদিস অনুসরণ করা বিয়ে মানুষের একটি স্বাভাবিক মানবিক প্রবৃত্তি এবং এটি আল্লাহ তালার ইবাদতেরও একটি মাধ্যম রসুলুল্লা সল্লা আলিয়া বিয়েকে দিনের অর্ধেক বলেছেন अल्लाह रसुल्यक्ति विर्धेक दिन पूर्ण करल और बाकी अर्धेक विषय से जान आल्ला के भय हादी एस स्वमी स्त्री जो एक बस आलाप कर हासिखुशी थके मध्य नफल इबादतर स्व पाव जाए और एक जन नेक सती स्त्री के दुनिया अस्थायी जगतर श्रेष्ठ सम्पदले हादी उल्लेख करीजे अनाग्रही था किसाह এটা মূলত শয়তানের একটি ধোকা আর কিছুই নয় সাদ্দ ইবনে আউস রাদিউল্লাহু বলেছেন তোমরা আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও কারণ আল্লাহ রসুল সালাহাল্লাম আমাকে ওসিউ করে বলেছেন আমি যেন বিয়ে ছাড়া আল্লাহর দরবারে না যাই রসুল্লাহ সল্লাহু আলহিউস্লাম যুবকদেরকে বিয়ে করতে উৎসাহিত করেছেন আবদুল্লা ইবনে মাসুদ রাদিউল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে বের হলাম আমরা ছিলাম যুবক তখন বিয়ের খরচের মতো সামর্থ্য আমাদের ছিল না রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখো তারা যেন বিবাহ করে নেয় কারণ বিবাহ মানুষের দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে আর যাদের বিবাহ করা সামর্থ্য নেই সে যেন সিয়াম পালন করে কারণ সিয়াম তার যৌনতাকে দমন করবে আবুজর গিফারি রাজিউল্লাহ বর্ণনা করেছেন আক্কফ ইবনে বিশ্বর নামে এক ব্যক্তি একবার আল্লাহ রসুল সল্লা উল্লাহলামের দরবারে এসে হাজির হল তখন রসুলুল্লাহ সাল্লাহ উল্লাম তাকে প্রশ্ন করলেন হে আকফ তুমি কি বিয়ে করেছ সেই লোক জবাব দিল না আল্লাহ রসুল প্রশ্ন করলেন তাহলে কি তোমার শরীয় সম্মত দাসী আছে সেই লোকটি বলল না अल्लाह रसुल आरोन करलें तुम्हार अवस्था कि स्वच्छल जवाब लोकटी हें सन्तुष्ट लक्षणियों एखे अल्लाह रसुल्लाम से लोकटी के प्रश्न कर स्त्री आना ये तरह शरियत्म्मत दासी आना उभय प्रश्न जवाब जख नाचक आसल तक अल्लाह रसुल प्रश्न कर लें तर मध्य विय करार सामर्थ्य आना अर्थात तरह मध्य स्वच्छलता आना से लोकटी जवाब दिए बोलो तरह मध्य स्वच्छलता आर अवस्थाते हुए विषय अवस्थार पर सन्तुष्टि थे प्रकाश कर তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে জবাব দিলেন এই অবস্থায় তুমি শয়তানের ভাই তুমি যদি খ্রিস্টান হতে তাহলে সন্ন্যাসী রূপে পরিচিতি পেতে আর আমার সুনত হচ্ছে বিয়ে করা আর তোমার মতো মন্দ ব্যক্তিরা বিবাহ বিহীন জীবন কাটিয়ে দেয় মৃত্যুর কালে সবচেয়ে বেশি অপদস্থ হয়ে মারা যায় ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ে সাদী ছাড়া জীবন কাটিয়ে দেয় নেককার লোকদের জন্য বিয়ে ছেড়ে দেওয়া থেকে আর বড়ো কোনো অস্ত্র শয়তানের হাতে নেই ইমাম আহমদ বিন হাম্বুল রহিমল্লা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অবস্থা এইরকমই ছিল যে অধিকাংশ সময়ই তার ঘরে পানাহারের মতো খাওয়া দাওয়ার মতো কিছু থাকতো না এরপরও তিনি বিবাহ করা পছন্দ করতেন এবং অন্যদেরকে বিয়ে করতে উৎসাহ দিতেন মানুষকে অবিবাহিত থাকতে তিনি নিষেধ করতেন ইমাম আহমেদ বলেন এরপরেও যে ব্যক্তি রসুলুল্লাহ সাল উল্লাহ সাল্লামের কাজকে অপছন্দ করল সে কখনও সত্যের অনুসারী নয় সে কখনও হকের উপর থাকতে পারে না একজন মানুষের উপর বিয়ে করার বিধান কী এই প্রসঙ্গে ব্যাখ্যা করে ওলামা একরাম বলেন যেই সব ব্যক্তির যৌন চাহিদা আছে তবে কোনো গুনাহের আশঙ্কা নেই বা জিনায় পতিত হওয়ার শঙ্কা নেই তাদের জন্য বিয়ে করা সুন্নত আর যাদের যৌন চাহিদা আছে এবং বিয়ে না করলে জিনায় পতিত হওয়ার আশঙ্কা রয়েছে তাদের জন্য বিবাহ করা ওয়াজীব আর যেই সকল ব্যক্তিদের যৌন চাহিদা নেই যেমন পুরুষোত্বহীন কিংবা বয়স্ক ব্যক্তি তাদের জন্য বিয়ে করা মুবাহ বা বৈধ आल्लायर मध्यमे नारी पुरुष स्वमी स्त्री उभय मध्य सम्पर्क स्थपनर उपाय रेखे वैवाहिक सम्पर्कर मध्य आल्ला रेखे स्वमी स्त्री उभयर आवास प्रशांति सुकुन भला रहमत पशाशी एट मानुषे सच्चरित्र रक्षार अन्तम प्रधान उपाय आल्ला कुरानी وَمِنْ آياتِهِ أَنْ خَلَقَلَكُم مِنْ أَفُوسِكُمْ أَزْوَاجًا للتَسْكُنُون إيهَا وَجَ بَيْنكُمَّ وَددَّ تَوْو رَرحْمَه إِ فِي ذَِكَ لآيات لِقَمةَ فَكررُون আর আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী বা স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে দিয়েছেন পারস্পরিক ভালোবাসা এবং দয়া নিশ্চয় এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল মানুষের জন্য वैवाहिक सम्पर्क माध्यम मानुष पारिवारिक सम्पर्क सृषिवे परस्पर भलोबासा और आत्मयतार संपर्क स्थापन कर निजे के गुना के संयत रखते बैध और निपद पदती निजे जौन चाहिदा पूरण करते स्मी स्त्री परस्पर सम्पर्क सम्पर्केल्ला तला कुरआनर अन्न त्रशात हुन्ना लिबासान तुम लिबास हुन्ना स्त्री तुम्हारे पोशाक स्वरूप और तुमरा तरज पोशाक स्वरूप पोशाक ये भाव मानवदेह के বিভিন্ন রকমের ক্ষতি থেকে রক্ষা করে নগ্নতা অশ্লীলতা কুশৃতা ইত্যাদি থেকে বাঁচিয়ে রাখে ঠিক তেমনইভাবে বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে রক্ষা করে বিভিন্ন বিপদ থেকে আর এছাড়া মানুষের বংশবৃদ্ধি সন্তান লাভ এর একমাত্র বৈধ পদ্ধতি হচ্ছে বিবাহ বিয়ের মাধ্যমে একজন পুরুষ পিতৃত্বের স্বাদ লাভ করতে পারে আর একজন নারী মাতৃত্বের স্বাদ লাভ করতে পারে বিয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে এই প্রসঙ্গে আরও অনেক কথাই বলা যেতে পারে তবে আপাতত এতটুকু জেনে রাখাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ রাসুল সালসাল্লামের বিয়ের হিকমত সম্পর্কে আলোচনার আগে আমাদের আরেকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন এই আধুনিক বিশ্বে যেখানে চারিদিকে অশ্লীলতা এবং পাপাচারের সমাহার ছোড়াছড়ি সেই অবস্থায় কিছু মানুষের মধ্যে একটি অদ্ভুত ধারণা দেখা যায় অনেকেই মনে করে থাকেন একজন ব্যক্তি যদি ধার্মিক হন একজন ব্যক্তি যদি আল্লাহ তাল্লাহার ইবাদতবন্দীগের মধ্যেই থাকেন তাহলে তার আবার বিয়ে করার কি প্রয়োজন যেন ভাবখানা এমন বিয়ের বিষয়টি শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য আর ধার্মিক ব্যক্তিদের জন্য যেন বিয়ে করার কোনো প্রয়োজনীয়তাই নেই আর বর্তমানে যেহেতু আমরা একটি গ্লোবাল বিশ্বে বসবাস করি কাজেই পশ্চিমা বিশ্বে যেই সকল চিন্তা বা ধ্যান ধারণা ছড়িয়ে যায় সেগুলো আজ না হলেও কাল কিংবা পরশু ধীরে ধীরে ঠিকই মুসলিম বিশ্বে এসে অনুপ্রবেশ করে পশ্চিমা বিশ্বে অনেক মানুষের মধ্যে এরকম একটি ধারণা রয়েছে যে তাদের খ্রিস্টান সাধু পুরুষ তারা তো বিয়ে সাদী করে না সুতরাং নবিরাসুল বা এই সকল ব্যক্তিদের জন্য আবার বিয়ে করার দরকার আছে কি না কোরআনের আয় থেকে জানা যায় বৈবাহিক সম্পর্ক স্থাপন করা এটা নবী রাসুলদের চিরাচরিত সুনত আল্লাতাল্লাহ কুরআনে বলেছেন হে নবী আপনার পূর্বেও আমি অনেক রাসুল প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন চারটি জিনিস নবীদের চিরাচরিত সুননত প্রথমত লজ্জাসরম বা হায়া দ্বিতীয়ত সুগন্ধি ব্যবহার করা তৃতীয়ত মিসওয়াক করা এবং চতুর্থত বৈবাহিক সম্পর্ক স্থাপন করা এবারে চলুন এই প্রশ্নের পেছনে যে পটভূমি সেটা একটু খতিয়ে দেখা যাক অর্থাৎ একজন ব্যক্তি ধার্মিক হলে তাকে বিবাহ বিবাহবিহীন বৈরাগ্যের জীবন কাটাতে হবে এ ধারণার উৎপত্তি ঘটল কোথা থেকে এর উৎপত্তি ঘটেছে মূলত বিকৃত হয়ে যাওয়া সেই খ্রিস্টান ধর্ম থেকে আল্লা তাল্লাহ তাদের এই সকল বৈরাগ্য এবং রীতিনীতি সম্পর্কে কোরআনে বলেছেন আর বৈরাগ্য বা সংসার বিরাগী মনোভাব এটা তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে যা আমি তাদের উপরে বাধ্যতামূলক করিনি কিন্তু তারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এটা আবিষ্কার করেছে আর যেটা আবিষ্কার করেছে সেটাও তারা যথাযথভাবে পালন করতে পারেনি আমরা জানি বৈরাগ্যের নামে খ্রিস্টান সাধু বিয়ে সাদী করে না বৈবাহিক সম্পর্ক স্থাপন করে না অন্যান্য কিছু ধর্মেও এরকম ব্যাপার আছে কিন্তু এর বিপরীতে খ্রিস্টানদের সেই চার্চগুলোতে কত রকমের অশ্লীল ঘটনা ঘটে সেগুলো প্রায় নানা রকমের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয় যা কমবেশি আমরা সকলেই জানি এক দিকে দেখা যায় তারা বিয়ে শাদী করে না কিন্তু আরেক দিকে নানা রকমের যৌন অপরাধে জড়িয়ে পড়ে সুতরাং ধর্মিক হতে হলে আপনার মধ্যে কোনো ধরনের যৌবিক অনুভূতি থাকতে পারবে না यारणार उत्पत्ति मूलत ख्रीस्टान पुरोहित बनानो से विकृत ख्रीटान धर्म थकेहसर दिखे तत्काले देखा जाए ख्रीस्टर्मे जौनता के एक नेसेसरि इभिल दरकारी खराब विषय ये उपस्थन चारशो त्रिश ख्रीटाब्दी मृत्युबरण करी ख्रीस्टर्मे एक पुरोहित सेंट अगस्ट मते जदि कोवा दंपत् शारीरिक भाव घनी है यहां ना कि एक प्रकार अपराध ईश्वर का सेंट अगस्टीन मते कोीयों निजे मध्य जौन सम्पर्क के उपभोग करते पररंग के एक खराब विषयरि इभिल हिसेब देखते मध्युगर से चार्चर पुरोहिता ख्रीटान स्वीस्तर मध्य सप्ताह दुई दिन अर्थात मंगल और बुधवार बदे बक पाँच दिन जौन सम्पर्क स्थापन निषिद्ध कर दिए ये प्रेक्षापटर कारण अनेके पश्चिमा विश्व बर्तमान जबाध जौनचार शयलाप देखा जाए पेचने मध्युगे ख्रीष्टानई सकल अति बाड़ा बाड़ी और कड़कर प्रभाव रही है मूलत से ही सब पाल्टा प्रतिक्रिया हिसेब बे पश्चिम विश्व अबाध जौनता छड़े पड़े मार्किन युक्तराष्ट्रे उन्नीसशा साल दिखे जो सेक्सुअल लिबारेशन मुभमेंट देखा जाए ये मध्युगे ख्रीस्टर्मेर ओई सकल कड़कड़ी नियम एक परोक्ष प्रभाव आने के मतमत प्रकाश कर पश्चिमा विश्व जो घटे से आजकल किंबा परशु कैक दिन पर हूं धीरे धीरे मुस्लिम विश्व अनुप्रवेश সুতরাং পশ্চিমা বিশ্ব এবং খ্রিস্ট ধর্মের ওই সকল বিষয়ের প্রভাবের কারণে আজকাল মুসলিমদের মধ্যে অনেকেই কোরআনে বর্ণিত হুর আল আইন এই বিষয়ের আলোচনা শুনলে লজ্জিত বোধ করে জান্নাতে জাননাতে আল্লাহাল পুরুষদের জন্য ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল আইনের ব্যবস্থা করেছেন তাদের কথা শুনলে অনেক মুসলিম লজ্জিত বোধ করেন আবার কিছু ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষীরাও মুসলিমদেরকে অপমান করার জন্য হুরাল আইনের প্রসঙ্গ নিয়ে আলাপ তুলতে চান যেন তাদের কথা শুনলে মনে হয় এটা কোনো খারাপ বিষয় অথচ এই বিষয়ে সার কথা হচ্ছে আল্লাহ তাল্লাহ যা কিছু বৈধতা দিয়েছেন সেটা বৈধ আর যা কিছু অবৈধ করেছেন সেটা অবৈধ বৈধ উপায়ে মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহআাল্লাহ বিয়ের ব্যবস্থা রেখেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীর লজ্জাস্থানেও রয়েছে সদাকা সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নিজের জৈবিক চাহিদা মেটায় এর বিনিময়েও সে লাভ করবে জবাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি মনে করো যদি ওই ব্যক্তি কোনো নিষিদ্ধ উপায়ে হারাম উপায়ে তার জৈবিক চাহিদা মেটাতো তাহলে কি তার জন্য গুনাহ লেখা হতো না জবাবে সাহাবা ইকরাম বললেন অবশ্যই লেখা হতো তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন সুতরাং যখন সে বৈধ উপায়ে হালাল উপায়ে নিজের জৈবিক চাহিদা পূরণ করবে তার বিনিময়ে অবশ্যই তার জন্য নেকি বা সয়াব লেখা হবে আমরা জানি ইসলামে একজন মুসলিম পুরুষকে সর্বোচ্চ চারজন স্ত্রী গ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে সুরা নিঃসাজ তৃতীয় আয়াতে আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন এর ভিত্তিতে অনেকেই বলে থাকেন ইসলামে একজন মুসলিম পুরুষের চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা বৈধ তাহলে কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চারের অধিক বিয়ে করেছেন আর আমরা জানি আল্লাহ রসুলসল্লা উল্লাহাম যখন ইন্তেকাল করেন তখন তিনি নয় জী রেখে যান আর সারা জীবনে সর্বমোট তিনি এগারোজন স্ত্রী গ্রহণ করেছিলেন এই বিষয়ের দিকে ইঙ্গিত করে অনেকেই প্রশ্ন করে একজন ব্যক্তির এতজন স্ত্রী গ্রহণ করার কারণ কি। আজকের আলোচনায় আমরা এই প্রশ্নের উত্তর জানব তবে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে लक्ष्य करते हैं जिन्हें प्रश्न कर मोटीफ क्य प्रथम देखते हैं यश्न कारा उपस्थापन करण एक व्यक्ति एक एक नियते एक एक मोटे वै एक उद्देश्य प्रश्न उपस्थापन कर एक जन इसमाम विद्वेशी नासिक जे उद्देश्य प्रश्न और एक ही विषय जो एक मुस्लिम तालजे प्रश्न करार उदेश्य कि कारण कख एक नय একজন ইসলাম বিদ্বেষী প্রশ্ন করে সেই প্রশ্নের আড়ালে তার মনে লুকিয়ে থাকা কুফর এবং রাসুল উল্লাহ সাল্লু আলু সাল্লামের বিরুদ্ধে তার মনে লুকিয়ে থাকা কুৎসিত বক্তব্য প্রতিষ্ঠা করার জন্য সেগুলো ছড়িয়ে দিয়ে মুসলিমদের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহামের পারিবারিক জীবন নিয়ে যারা অপবাদ দেয় তারা এটা বুঝে শুনেই প্রচার করে যেন সাধারণ মুসলিমদের মধ্যে তারা বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারে সেই সব প্রশ্নের উত্তর জানা তাদের উদ্দেশ্য নয় এ কারণে দেখা যায় ইসলাম বিদ্বেষী এবং নাস্তিকরা যে সকল প্রশ্ন উপস্থাপন করে তাদেরকে সেই সকল প্রশ্নের জবাব দেওয়ার পরেও একই প্রশ্ন তারা বারবার উপস্থাপন করতে থাকে একটি প্রশ্নের জবাব পেয়ে গেলে তারা আরেকটি প্রশ্ন নিয়ে এসে হাজির হয় এবং এই প্রশ্নের উপস্থাপন কখনোই শেষ হয় না অপরদিকে যিনি একজন মুসলিম তার মধ্যে ইমান আছে যিনি মুসলিম তিনি আল্লাহ এবং তার রসুলের উপর ইমান রাখেন আল্লাহর আয়াত কোরআনের উপরে তিনি ইমান রাখেন কাজেই কোরআনের দেওয়া ব্যাখ্যাই একজন মুসলিমের জন্য যথেষ্ট পাশাপাশি একজন মুসলিম জানেন নবীরা সমস্ত গুনাহা থেকে মাসুম বা নিষ্পাপ আল্লাহ তাল্লাহ নিজেই তার নবী রাসুলদেরকে সমস্ত রকমের গুনাহা থেকে মন্দ বিষয় থেকে হেফাজত করেন রক্ষা করেন কাজেই রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম যা করেছেন সেটা আল্লাহআাল্লাহার ইচ্ছা অনুমতি এবং সমর্থন অনুসারেই হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম যা কিছু করেছেন সেটা বৈধ এবং তার মাধ্যমে এই উম্মত ব্যাপকভাবে উপকৃত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের বিয়েগুলোর মধ্যে দুইটি বিয়ের ক্ষেত্রে অর্থাৎ আয়েশা রাদি আল্লাহু আনহা এবং জাইনাব বিন তেজাহাস রাদি আনহাকে বিয়ের ক্ষেত্রে সরাসরি আল্লাহ তা পক্ষ থেকে নির্দেশনা ছিল আর অন্যান্য বিয়েগুলোও আল্লাহ তাল্লাহ অনুমোদন দিয়েছেন কাজেই এই বিষয়ে কোরআনের ব্যাখ্যাই একজন মুসলিমের জন্য যথেষ্ট কিন্তু যে ব্যক্তি একজন ইসলাম বিদ্বেষী নাস্তিক কিংবা ওরিয়েন্টালিস্ট সে কি কখনও কোরআনের আয়াত শুনে তৃপ্ত হবে কখনোই হবে না কারণ তার সমস্যা আরও গভীরে কারণ সে তো কোরআনকে আল্লাহর বাণী বলেই স্বীকার করে না সে তো রাসুল্লাহ সাল্লাহ উল্লা সাল্লামকে আল্লাহ রাসুল বলেই স্বীকার করে না কাদের তাদের সাথে ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করার বদলে প্রথমে ফোকাস করা উচিত মূল বিষয়ে তারা যখন কোনো বিষয়ে প্রশ্ন করে তখন তাদেরকে প্রথমে পাল্টা প্রশ্ন করা উচিত তুমি কি বিশ্বাস করো মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর রাসুল তুমি কি বিশ্বাস করো কোরআন আল্লাহর বাণী যদি না করো তাহলে কেন করো না আগে এই বিষয়ে নিয়ে আলোচনা হবে এরপর তোমাকে তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে এর বাইরে গিয়ে যদি আমরা ইসলামের কোনো নিয়ম কিংবা তাদের উপস্থাপিত যে কোনো প্রশ্ন সেই সবের জবাব দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই অমুক নিয়মটা কেন দেয়া হলো এটার কারণ কি ওটার কারণ কী এইসব প্রশ্ন আলোচনা শুধু শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় এই যে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে একজন প্রশ্নকর্তার উদ্দেশ্য বা মোটিফের গুরুত্ব এবার চলুন এর পক্ষে কয়েকটি উদাহরণ জানা যাক বুখারি এবং মুসলিম উল্লিখিত হাদিসে এসেছে একবার একজন সাহাবি উমুল মেনিন আয়েশার আদিয়া আল্লাহনার কাছে এসে প্রশ্ন করলেন एक जन हायजरत महिला के परवर्ती सियामर कदाय करते हैं कितु से हायजरत अवस्थाएं तो तलातो छूटे जाए सेलतर क़ा आदाय करते हैं ना क्यों उमल मिन आयशारदी अल्लाहुआर का प्रश्नटी उस्थापन का हलो लक्ष्य कर एखे आयशर अदी आल्लाहुआ की जवाब दिए प्रश्न शुनेई आयशर अदी अल्लाहुआ पाल्टा प्रश्न करलें प्रश्नकर्ता केलन तुम्हें कि एक हारिया तुम्हें कि एक खारिजी प्रश्नकर्ता जवाब दिए ना हमें एक हरूरियाई बर तो शुद्ध प्रश्न करी एरपर आशारदी अल्लाह जवाब दिए बजरत नारी परवर्ती सियामर कहते हैं कारण आल्ला आदेश दिए और समय छूटे जावा सलत कजा करते हैं कारण आल्ला आदेश दें सूतरा ये सकल विषय मूल जवाब আল্লাহ আলাল্লাহ যে বিষয়ের আদেশ দিয়েছেন সে কারণেই সেটা আমরা পালন করি আর আল্লা তাল্লাহ যেই বিষয়ে নিষেধ করেছেন সে কারণেই আমরা সেই বিষয় থেকে বিরত থাকি এই প্রসঙ্গে আরেকটি উদাহরণ মক্কায় থাকাকালে মুসলিমরা সলাদ আদায় করতেন বাইতুল মাকদিসের দিকে অর্থাৎ জেরুজালেমের সেই আল এক্সা মসজিদ সেই দিকে মুখ করে সেটাই ছিল মুসলিমদের প্রথম কিবলা এরপর সাহাবা একরাম যখন হিজরত করলেন তখন আল্লাহ তাল্লাহ নতুন নির্দেশ দিলেন যেন এখন থেকে কাবা বা মক্কার দিকে লক্ষ্য করে সলাদ আদায় করা হয় কোরআনের সুরা বাকারায় আল্লাহালা এই প্রসঙ্গে আলোচনা করেছেন এবং আল্লাহ তাল্লাহ বলেছেন এই আদেশ জারি করার পর যারা খাঁটি মুসলিম যাদের অন্তরে বিশুদ্ধ ইমান ছিল তারা বলতে লাগলো আমরা আল্লাহ তাল্লাহার এই আদেশ শুনলাম এবং তা পালন করলাম আর এই আদেশ জারি করার পর যারা কাফের এবং যারা মুনাফিক ছিল যাদের অন্তরে ব্যাধি ছিল তারা প্রশ্ন করতে লাগলো তারা বলতে লাগল কি কারণে মুসলিমরা তাদের আগের কেবলা থেকে ফিরে গেল। জবাবে আল্লাহ তাল্লাহ বললেন হে নবী আপনি বলে দিন পূর্ব পশ্চিম সমস্ত দিক্ত আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান পরবর্তী আয়তে আল্লাহ তাল্লাহ জানিয়ে দিয়েছেন কেবলা পরিবর্তনের ঘটনা এই কারণে হয়েছিল যেন এর মাধ্যমে আল্লাহ তাল্লাহ জেনে নিতে পারেন কারা রাসুলের অনুসারী আর কারা আর কারা এই আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় সুতরাং ইসলামের যে কোনো বিধানের প্রতি একজন মুমিন একজন মুসলিমের মানসিকতা হচ্ছে যখন আমরা জানবো সেই বিধানটি আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে এসেছে তখন সেই ক্ষেত্রে আমাদের মানসিকতা হবে আমরা শুনলাম এবং তা মেনে নিলাম অপরদিকে কাফিয়ার মুশ্রিক মুনাফিক তাদের মানসিকতা হচ্ছে তারা ইসলামের প্রত্যেকটি বিষয়কে প্রশ্ন করে এবং এর পেছনে কারণ তালাশ করতে চায় তাদের সেইসব প্রশ্নের কোনো অর্থ হয় না এবং সেগুলো কখনও শেষও হয় না যেমন তারা প্রশ্ন করতে পারে সালাদ কেন পাঁচ অক্ত করা হলো কেন ছয় আক্ত করা হলো না কেন জোহরের ফরজ সলাদ চার আখাত করা হলো কেন আট আখাত করা হলো না কেন শুধুমাত্র রমজান মাসে সিয়াম রাখতে হবে কেন অন্য মাসে রাখতে হবে না আর যদি বলা হয় রমাদানে কোরআন নাজিল হয়েছে তখন তারা প্রশ্ন করবে এই মাসেই কেন কোরআন নাজিল হলো কেন অন্য কোনো মাসে নাজিল হলো না এভাবে তাদের প্রশ্ন চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে কাজেই এই ক্ষেত্রে একজন মুসলিমের মানসিকতা হচ্ছে সেটাই যা আমরা একটু আগে বলেছি যখনই ইসলামের কোনো বিধান আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে এসেছে বলে আমরা নিশ্চিত হব তখন আমাদের জন্য এটাই সন্তোষজনক উত্তর হওয়া উচিত সামিয়ানা ওয়াতা আমরা শুনলাম এবং তা মেনে নিলাম সুতরাং যেই সকল ইসলাম বিদ্বেষী এবং নাস্তিকরা প্রশ্ন উপস্থাপন করে যে আল্লাহ রসুল সলাল্লা কেন এতগুলো বিয়ে করলেন এর সবচেয়ে উত্তম জবাব হচ্ছে আল্লাহ তা এর বৈধতা দিয়েছেন বলেই তিনি বিয়ে করেছেন আল্লাহ তালা তার রসুলের জন্য চারের অধিক বিয়ে করাকে বৈধতা দিয়েছেন রাসুল্লাহ সলাল্লাহ আলু আসালাম চারের অধিক স্ত্রী গ্রহণ করেছেন আল্লাহ আলাল তার রসুলের জন্য মিলকে আমিন বা শরীয় সম্মত দাসী গ্রহণ করা বৈধতা দিয়েছেন এ কারণেই তিনি মিলকে আমিন বা শরীয়সম্মত দাসী গ্রহণ করেছেন আর আল্লাহআ যদি চাইতেন রাসল সাল্লাহ আসলামকে ঈসা আলাহিসাল্লামের মতো অবিবাহিত জীবন কাটাতে হবে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাই করতেন একজন স্ত্রীও গ্রহণ করতেন না সুতরাং এটাই হচ্ছে মূল জবাব সুরা আহজাবের যে আয়াতের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লু আলাহি সাল্লামকে চারের অধিক স্ত্রী গ্রহণের বৈধতা দেওয়া হয়েছে সেই আয়াতে আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন খল ইসাতে আল্লাহ কা মিন্দু মিনিন এই বিধান শুধুমাত্র আপনার জন্য অন্ন মুমিনদের জন্য নয় যদি আপনি কোরআনের এ আয়াতের দলিল দিয়ে কোনো ইসলাম বিদ্বেষে কিংবা নাস্তিককে এই বিষয়ের জবাব দেওয়ার চেষ্টা করেন তাহলে কি তারা এই জবাবে সন্তুষ্ট হবে বাস্তবতা হচ্ছে তারা কখনোই এই জবাবে সন্তুষ্ট হবে না কারণ তারা প্রশ্ন করবে অথবা নিজেদের অন্তরে এই সংশয় লুকিয়ে রাখবে যে কোরআন যে আল্লাহর বাণী এর প্রমাণ কী এটাকেই আমি বিশ্বাস করব কেন অথবা তাদের মধ্যে অনেকে যেরকমটা বলে থাকে তারা সেই রকম জবাব দিবে তারা বলবে মোহাম্মদ সাল্লাম তো নিজের সুবিধা মতো কোরআনের আয়াত বানিয়ে নিয়েছেন এগুলো আল্লাহর কথা নয় বরং এটা হচ্ছে মুহাম্মদের কথা নউজুবিল্লা যখনই তাদেরকে কোনো বিষয়ে কোরআনের আয়াত থেকে দদিল দেওয়া হয় তখন তারা বলে তিনি তার সুবিধা মতো এই বিষয়ের পক্ষে আয়াত বানিয়ে নিয়েছেন অথচ এই বিষয়টা তারা ভেবে দেখে না কোরআানে এমন বহু আয়াত রয়েছে যেই সকল আয়াতগুলো পালন করা আল্লাহ রাসুলের জন্য কষ্টসাধ্য বিষয় ছিল কাজেই ওইসব ইসলাম বিদ্বেষীদের সাথে এভাবে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক লিপ্ত না হয়ে অযথা সময় নষ্ট না করে তাদেরকে মূল বিষয়ের দিকে টেনে নিয়ে আসা উচিত অর্থাৎ আল্লাহ এবং তার রাসুলের উপরে ইমান আনা প্রসঙ্গে এর বাইরে থাকলো মুসলিমদের প্রসঙ্গ इतिहास दिखे फिर तक देखते पाई ऐतिहासिक भाव में मुस्लिमरा कई ये प्रश्न उपस्थापन करी कारण जुगे जुगे सारा विश्व सबधर्मे और सभ्यता ही एक पुरुष एकाधिक स्त्री ग्रहण करो एक स्वाभाविक ब्यापार हिस्से विवेचित आसु गत एकश बचर आधुनिक निउारल्ड अर्डर नतून विश्वव्यवस्थार जुगे और मानव रचित विधान पृथ्वी एटे एक समस्या हिसाब उपस्थापन करार चेषा करथच यह विषय खेल कर लेखा जाए इसलाम विद्वेशीर बहुगामा समस्या नये किंतु बहु विवाह एक समस्या पश्चिमा विश्व एक जन नारी कि एक जन पुरुष कतज्वर साथन करते शेष नहीं विषयगुलो तक समस्या नए एक क्षेत्र में ता प्राप्तयस्क नारी पुरुष तरह आनंद फूर्ती करते युमार समस्या कथच एक पुरुष आल्ला नियम मे एक स्त्री ग्रहण कर ले बहु विवाह क्षेत्र में ता नानकमे समस्या खुजे पाय शयान तक मंद विषयगुलो के सुंदर देखा आल्ला कुरआने वाले ওয়াজাই আনালাহু মুশাই তো আনু মা কানু ইয়া আম তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে দেখালো। কাজেই যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একাধিক স্ত্রী গ্রহণের বিষয়ে প্রশ্ন উপস্থাপন করে সেই প্রশ্নের জবাব আমরা উপস্থাপন করছি মূলত মুসলিমদেরকে উদ্দেশ্য করে যেন ইসলাম বিদ্বেষীদের প্রচারিত অপপ্রচারের কারণে মুসলিমদের মধ্যে সংশয় ছড়িয়ে না পড়ে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বিবাহের আগে চলুন জেনে নেওয়া যাক साधारण मुस्लिम पुरुष एकाधिक स्त्री ग्रहण कर यह विषय हिकमत सम्पर्कें मध्य पारस्परिक न्याज्यता और समता रक्षार भित आल्लाधिक स्त्री ग्रहण के बैधता दिए एक दुई तीन सर्वोच्च चार जन पर्तान हिकमत जानार आगे प्रथम स्मरण करिए एक पुरुष एकाधिक स्त्री ग्रहण के विषय उम्माते मुहम्मद मध्यमे दुनिया के प्रथम एस विषय एरक नयगे जुगे देशे देशे विभिन्न धर्म एवं सभ्यता और कलचारे बहु आगे ये विषयटी स्वाभाविक भाव चले पूर्वबर्ती नबीर मध्य सुलाइम आलाई इस्लम स्त्री छेन एक ही भाव दाउद अलहलम इब्राहिम मूब और अन्य नबीर क्षेत्रों एकाधिक स्त्री ग्रहण के वर्णना पावर इहुदी ख्रीटान हिंदूसह सकलधर्मे ही एक जन पुरुष एकाधिक स्त्री ग्रहण एर प्रचलन आसलाम पूर्व जुगे आरब्धर माध्यम एक पुरुष एकाधिक स्त्री ग्रहण के प्रचलन छाबाइक अने के जखलम ग्रहण करो कारो পাঁচ থেকে আট নয় কিংবা দশজন পর্যন্ত স্ত্রী ছিল এরপর আল্লাহতালা যখন চারজন পর্যন্ত স্ত্রী রাখার বিধান নাজিল করেন তখন রাসুলুল্লাহ সাল্লি আসাল্লাম সাহাবিদেরকে বলেন চারজন স্ত্রী রেখে বাকিদেরকে পৃথক করে দিতে একজন পুরুষের একাধিক স্ত্রী গ্রহণ করা বা পলিজেনি যিনি এর হিকমতের মধ্যে রয়েছে এক নম্বর উম্মতের সংখ্যা বৃদ্ধি স্বাভাবিকভাবেই বিয়ে ছাড়া সন্তান লাভের কোনো বৈধ উপায় নেই আর একজন পুরুষ একজন স্ত্রী থেকে যতজন সন্তান লাভ করতে পারেন একাধিক স্ত্রী থেকে আরও বেশি সন্তান লাভ করতে পারেন द्वित पृथिवीर अनेक देशे नारी संख्या पुरुष तुलन बेसि कहे एकाधिक स्त्री ग्रहण के नियम ना थकले अनेक महिला वैवाहिक जीवने प्रवेश करते वरम सारा जीवन विवाह विहीन अवस्था काटाबे स्वामीहारा थके जब तृत्य तो विभिन्न कारण महिला तुलन पुरुष अना मृत्युर संख्या बेमन विभिन्न दुर्घटना विपज्जनक पेशाय क्चक्रा कि युद्ध जुगे जुगे युद्धे पुरुषर महिला तुलन संख्य बेसि निहत हो आसते ফলে বহু মহিলা স্বামী হয় এবং সাধারণত এইসব বিধবা মহিলাদেরকে কেউই তার প্রথমা স্ত্রী বানাতে চায় না আর এই ক্ষেত্রে যখন বহু বিবাহের সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে এইসব বিধবা মহিলারা চাইলে অন্য পুরুষের দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ স্ত্রী হতে পারেন চতুর্থ কারণ অনেক পুরুষ এমন থাকতে পারেন যাদের জৈবিক চাহিদা বেশি তাদের ক্ষেত্রে একজন স্ত্রী থাকাই যথেষ্ট নয় যেমন মহিলাদের মাসের নির্দিষ্ট কিছু সময় মাসিক হওয়া অসুস্থ থাকা কিংবা সন্তান জন্ম পরবর্তী সময়ে নিফাস কিংবা নির্দিষ্ট বয়সের পর মহিলাদের মেনোপেজ হয়ে যাওয়া এছাড়া মহিলাদের তুলনায় একজন পুরুষের জন্য সক্ষমতা দীর্ঘদিন সক্রিয় থাকে এই ক্ষেত্রে কোনো পুরুষ যদি প্রয়োজন বোধ করেন তাহলে তিনি একাধিক স্ত্রী গ্রহণ করতে পারেন পঞ্চম কারণ যদি কোনো মহিলা বন্ধা হন কিংবা শারীরিক অক্ষমতার কারণে স্বামীর চাহিদা পূরণ করতে না পারেন সেই ক্ষেত্রেও একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারেন ষষ্ঠ কারণ ইসলামের আরেকটি বিষয় হচ্ছে ঘরের বাইরে উপার্জনের কাজ এই অর্থ উপার্জনের দায়িত্ব আল্লাহালা পুরুষদেরকে দিয়েছেন নারীদেরকে নয় কাজেই যখন একজন নারী স্বামী মৃত্যুবরণ করে কিংবা কোনো অসহায় নারীর কোনো পুরুষ অভিভাবক মারা যায় তখন তাকে বাধ্য হয়েই অনেক কষ্টকর কাজে নামতে হয় এর পরিবর্তে সেই নারী যদি কোনো পুরুষের স্ত্রী হিসেবে পারিবারিক জীবনে প্রবেশ করেন তাহলে তার উপর থেকে অর্থনৈতিক খরচ এবং ভরণ পোষণ এবং সামাজিক নিরাপত্তার এই বিষয়টি এর যেই কষ্টকর দায়িত্ব এবং ভার এই বোঝা থেকে সে মুক্তি পায় এটিও অন্যতম হিকমত एचड़ा विधान मध्य और अनेक हिकमत रही है जहा्र आल्ला ताल भलो जानें जमन जा वियमे विभिन्न वंशर मध्य पारस्परिक सम्पर्क बंधुत स्थापन कर शत्रुता दूर इत्यादि आल्ला एक पुरुष के एकाधिक स्त्री ग्रहण के बैधता दिए विषय अनेपत्ति जानिए एकाधिक स्त्री ग्रहण कर ले स्त्री मध्य झगड़ा लागे शत्रुता तैरि है फले स्वमी सन्तान ऊपर नीतिबाचक कूप्रभाव पड़े एर उत्तर हे एक स्त्री थो जदि से झगड़ाटे स्वभाव তাহলে স্বামীর সাথে নিয়মিত ঝগড়া করে পরিবারে অশান্তি সৃষ্টি করতে পারে আর একাধিক স্ত্রী থাকলে তারা একই বাড়িতে থাকবে কেন তাদেরকে পৃথক বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে সব স্ত্রীদেরকে এক বাড়িতে রাখতে বাধ্য করা স্বামীর জন্য বৈধ নয় আর এই বিধানের ক্ষেত্রে আমাদেরকে স্মরণ রাখা প্রয়োজন দুনিয়ার জীবন জান্নাত নয় আবার জাহান্নামো নয় এখানে কোনো কিছুই শতভাগ ভালো বা শতভাগ খারাপ এমন নয় দুনিয়ার সব কিছুর মধ্যেই ভালো মন্দ মিশ্রিত থাকে क्या भलो मंद विवेचना एक तार नीजेर ती जो व्यक्ति तरह निजे परिस परेश अनुसार सिद्धांत ग्रहण करते जदि को जो एकाधिक स्त्री ग्रहण करवा उपकारी है ते ग्रहण करते आल्ला तला वैधता दिए निषेध करें और यदि कारो क्षेत्र ये समस्या सम्भवन बसी थके से विषय के बरत थक एक जो स्त्री नहीं सन्तुष्ट कुरुष के एकाधिक स्त्री चार जन पर्त स्त्री ग्रहण करते ही एम को बाध्यबाधकता नहीं क्षेत्र में आज किशेष मानुष पावा যারা প্রশ্ন করেন পুরুষের জন্য একাধিক স্ত্রী গ্রহণ করা বৈধ হলে নারীর জন্য একাধিক স্বামী গ্রহণ করা বৈধ নয় কেন যদি আপনি সুস্থ মস্তিষ্কের চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এই প্রশ্নটা আসলে বিকৃত রুচির পরিচায়ক এখানে বিস্তারিত আলোচনার পরিবর্তে শুধুমাত্র ইঙ্গিত বা ইশারা দেওয়াই যথেষ্ট এখানে স্মরণ রাখতে হবে নারী এবং পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পুরুষ হচ্ছে দাতা আর নারী হচ্ছে গ্রহিতা সুতরাং দাতার তুলনায় গ্রহিতার সংখ্যাই বেশি হবে এটাই স্বাভাবিক এর বিপরীতটি নয় और ये विषय सार कथा हे इसमाम जेको विधान क्षेत्र आल्ला ताल्ला जा नियम दिए आल्ला नियम दिए ए कारण से बैध और आल्ला ताल्ला जा निषिद्ध करल्लाषिद्ध करबध यटे इसलमर जेको विधान सब चेहरे बड़ हिकमत इमाम इबुल कईम रहीिम्ला रसुल्लाह सल्लाह सलम आल्ला तला विधान इसलमी शरियत दिए ये मानुषर सबचे परिपूर्ण जीवन विधान यधान मध्यमे যত রকমের ভালো কাজ আছে আল্লাহ তালা তার সবই পালন করার নির্দেশ দিয়েছেন এমন কোনো ভালো কাজ নেই যা পালনের নির্দেশ দেওয়া হয়নি আবার এমন কোনো মন্দ কাজ নেই যা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়নি। নি অর্থাৎ যত মন্দ কাজ রয়েছে আল্লাহ তাল্লা তার সবগুলোই নিষিদ্ধ করেছেন এই ইসলামী শরীয়তের মাধ্যমে কাজেই মানুষের জন্য এই কথা বলার আর কোনো সুযোগ অবশিষ্ট নেই যে অমুক কাজটি কেন পালনের নির্দেশ দেওয়া হলো না আর অমুক মন্দ কাজ থেকে কেন বিরত থাকার নির্দেশ দেওয়া হলো না এবারে আসুন জানা যাক আল্লাহ রসুল সাল্লি সালামের বহু বিবাহের হিকমত সম্পর্কে রসুল্লাহ সাল্লি সালামের বৈবাহিক বিধান সম্পর্কে কিছু বিশেষ নিয়ম নিয়মকানুন দিয়ে আল্লাহআসুর আহজাবের যে আয়াত নাজিল করেছেন সেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন اللاتي اتيتك وجودهن وما ملكت يمينك مما وما ملكت يمينك مما افاء الله عليك وبنات عمك وبنات عماتك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 হে নবী আপনার জন্য আপনার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে আপনি মহরানা প্রদান করেছেন আর হালাল করেছি শরীয়ত সম্মত দাসীদেরকে যাদেরকে আল্লাহ আপনার অধীনস্থ করে দিয়েছেন আরও বিয়ের জন্য বৈধ করেছি আপনার চাচাতো বোন ফুফাতো বোন মামাতো বোন এবং খালাতো বোনদের মধ্যে তাদেরকে যারা আপনার সাথে হিজরত করেছে আর কোন মুমিনা নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করতে চায় আর নবী যদি তাকে বিয়ে করতে চান তাহলে সেও হালাল খল ইসাল্লা কিন্দু নীল মিনিন এই বিধান শুধুমাত্র আপনারই জন্য অন্য মুমিনদের জন্য নয় সুরা আজাবের এই আয়তের মাধ্যমে আল্লাহ তাল্লাহ জানিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের বৈবাহিক জীবনে কিছু বিশেষ নিয়ম প্রযোজ্য যা অন্যান্য মুমিনদের জন্য নয় কী সেই বিশেষ নিয়মগুলো এক নম্বর चारजे अदिक स्त्री ग्रहण करा शुदुम्रल्ला तला रसुलर बैध करल्ला तला आपनार जो हालाल कर सब स्त्री जनी मोहराना प्रदान करयेषे आल्ला शुदुम्रपनार ही अन्न मोम नय जख आयात नाजिल हैं तक अल्लाह रसुल्लामेर चारे अधिक स्त्री छह तला रसुलर से बैध कर द्वित पॉइंट द्वित विशेष वैशिष्ट्य हे आल्ला रसुल के শরীয়তসম্মত দাসী গ্রহণের বৈধতা দিয়েছেন তবে মুমিনদের সাথে রাসুলের ক্ষেত্রে বিশেষ পার্থক্য হচ্ছে রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের মৃত্যুর পর সেই দাসীরা পুনরায় কাউকে বিয়ে করতে পারবেন না বা বৈবাহিক জীবনে প্রবেশ করতে পারবেন না তৃতীয় বিশেষ নিয়ম হচ্ছে একজন সাধারণ মোমিন মুসলিমের জন্য চাচাতো ফুপাতো এবং খালাতো মামাতো বোনদেরকে বিয়ে করা বৈধ এই ক্ষেত্রে সেই বনেরা হিজরত করেছে কিনা এটা দেখা জরুরি নয় কিন্তু রাসুল উল্লাহ সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তালা বিশেষ নিয়ম দিয়েছেন এটা যে তিনি তার চাচাতো ফুপাতো খালাতো কিংবা মামাতো বোনদের মধ্যে শুধুমাত্র তাদেরকেই বৈবাহিক সম্পর্কে রাখতে পারবেন কিংবা বিয়ে করতে পারবেন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেনি রাসুল তাদেরকে বিয়ে করতে পারবেন না চতুর্থ বিশেষ নিয়ম হচ্ছে যদি কোনো মিনা নারী নিজেকে আল্লাহ রাসুলের কাছে মহরানা ছাড়াই সমর্পণ করে আর রাসুল যদি তাকে বিয়ে করতে চান তাহলে সেই নারীকে বিয়ে করাও রাসুলের জন্য বৈধ যদিও আল্লাহ রসুল্লা আলু আসাল্লাম এভাবে কোনো নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেননি তবে আল্লা তাল্লাহ এর বৈধতা দিয়েছিলেন পঞ্চম বিশেষ নিয়ম হচ্ছে সাধারণ মুসলিমরা আহলে কিতাবি নারীদেরকে অর্থাৎ যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে বিয়ে করার বৈধতা আল্লাহ তাল্লাহ দিয়েছেন যদিও এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে কারণ বর্তমানে যে সকল ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ক্ষেত্রে অনেক ওলামায়করাম বলেছেন এরা সেই আহলে কিতাবিদের অন্তর্ভুক্ত নয় বরং এরা মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবে তবে সাধারণভাবে আল্লাহ তালা আহলে কিদাবি নারীদেরকে ইহুদি খ্রিস্টান নারীদেরকে বিয়ের বৈধতা দিয়েছেন সাধারণ মুসলিমদের জন্য আর এই ক্ষেত্রে রাসুলের জন্য বিশেষ নিয়ম হচ্ছে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করা তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করা আল্লাহ রাসুলের জন্য বৈধ নয় তবে মিলকে মিল্কেয়ামিন বা শরীয়তসম্মত দাসীদের প্রসঙ্গ আলাদা সেই ক্ষেত্রে দাসীদের ক্ষেত্রে তিনি ইহুদি খ্রিস্টানদেরকেও গ্রহণ করতে পারবেন সুতরাং স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ রাসুলের জন্য বিশেষ নিয়ম হচ্ছে তিনি শুধুমাত্র মুমিনা এবং মুসলিমা নারীদেরকেই বিয়ে করতে পারবেন এভাবে এই আযাতের মাধ্যমে আল্লাহ তার রাসুলের জন্য বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এরপর আয়তের বাকি অংশে আল্লাহ অন্যান্য মুসলিমদের ক্ষেত্রে और मुमी इंडस्ट्री ए दासी बेपारे जाधारण कराई अवगत रे आल्लामास्लाह दयालू रसल्ला सल्लाह सलमर वैवाहिक जीवने प्रयोज्य नियमकानुन सम्पर्जेब तीन आयते आलोचना होगुलश हो एकान्न वान नम्बर आयात परवर्ती आयते आल्ला أرجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن. স্ত্রীদের মধ্য থেকে আপনি যাকে ইচ্ছা আপনার কাছে রাখতে পারেন যাকে ইচ্ছা আপনার থেকে দূরে রাখতে পারেন আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে কোনো অপরাধ নেই বরং এতে অধিক সম্ভাবনা রয়েছে যে এর মাধ্যমে তাদের চক্ষু শীতল থাকবে তারা দুঃখ পাবে না এবং আপনি যা প্রদান করবেন তাতে তারা সকলেই সন্তুষ্ট থাকবে তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন আল্লাহ সর্বজ্ঞ আল্লাহ সহনশীল এই আয়তে আল্লাহ তাল্লাহ রাসুল্লাহ সাল আল্লাহামের ক্ষেত্রে আরও একটি বিশেষ নিয়মের কথা বর্ণনা করেছেন আল্লাহ তাল্লাহ বলেছেন তুর জি মান্তা উ মিন হুন্না ওয়া টুই ইকা স্ত্রীদের মধ্যে আপনি যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন সুতরাং রাসুলুল্লা সাল্লাসাল্লামের ক্ষেত্রে আল্লাহালা এই সুযোগ দিয়েছিলেন যে স্ত্রীদের মধ্যে সময় বন্টনের ক্ষেত্রে বা পালা নির্ধারণের ক্ষেত্রে সকলকে সমপরিমাণ সময় দিতে হবে এজন্য তিনি বাধ্য ছিলেন না বরং আল্লাহ তা তাকে ছাড় দিয়েছিলেন অর্থাৎ তিনি চাইলে যে কারো ক্ষেত্রে সময় বন্ধ রাখতে পারতেন যে কাউকে বেশি সময় দিতে পারতেন কিন্তু এরপরেও রসুল তার উদারতা এবং মহানুভবতার কারণে নিজের পক্ষ থেকে সকল স্ত্রীদের ক্ষেত্রে সমপরিমাণ সময় ব্টন করতেন পরবর্তী আয়তে আল্লাহ তাল্লাহ বলেছেন এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করুক না কেন তবে দাসীদের ব্যাপার ভিন্ন আল্লাহ সর্ববিষয়ের উপরে সতর্ক দৃষ্টি রাখেন এই আয়তে আল্লাহ তাল্লাহ বলেছেন লা লাহিল্লুল্যাকানিস মিনবা আদু এরপর আর কোনো নারী আপনার জন্য বৈধ নয় এই আয়াতে দুইটি ব্যাখ্যা রয়েছে প্রথমত এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাল্লাহ জানিয়ে দিয়েছেন এরপর আর কোনো স্ত্রীকে বিয়ে করা আপনার জন্য বৈধ নয় এবং বর্তমান স্ত্রীদের মধ্যে কাউকে তালাক দিয়ে তাদের পরিবর্তে অন্য কাউকে বিয়ে করাও আপনার জন্য বৈধ নয় এই আয়াতটি যখন নাজিল হয় তখন রসুল উল্লাহ সাল্ল্লা উল্লাহলামের নয়জন স্ত্রী বর্তমান ছিলেন সপ্তম হিস্রির পরে কোনো এক সময়ে এই আয়াতটি নাজিল হয়েছে বলে আলিমরা তাফসিরে উল্লেখ করেছেন সুতরাং এই আয়তের মাধ্যমে জানা যাচ্ছে সেই নয়জন স্ত্রী চিরকাল আল্লাহ রসুলের স্ত্রী হিসেবে বহাল থাকবেন আনাসরদী আল্লাহু আহু বলেন আল্লাহ তাহা রসুল্লাহ সাল্লামের স্ত্রীদেরকে দুইটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় বেছে নেওয়ার অধিকার দিয়েছিলেন একটি হচ্ছে দুনিয়ার জীবনে ভোগবিলাস লাভের উদ্দেশ্যে রাসুলের সঙ্গ ত্যাগ করা আর অপরটি হচ্ছে দুঃখ কষ্ট যাই আসুক না কেন রাসুলের স্ত্রী হিসেবে দুনিয়াতে বহাল থাকা এবং বিপরীতে আখিরাতে আল্লাহর কাছ থেকে উত্তম পুরস্কার লাভ করা যখন এই দুইটি বিষয় থেকে যে একটি বেছে নেওয়ার অপশন দেওয়া হয়েছিল তখন রাসুলুল্লাহ সাল ইসলামের স্ত্রীরা সকলেই বেছে নিয়েছেন দ্বিতীয় অপশনটি অর্থাৎ তারা তাদের সংসার জীবনে আরামায়াস কিংবা বিলাসিতার দাবি পরিত্যাগ করেছেন অতিরিক্ত ভরণ পোষণের দাবি পরিত্যাগ করেছেন এর বিনিময়ে সবাই বেছে নিয়েছেন রাসুল উল্লা সালাইসালামের স্ত্রী হিসেবে বহাল থাকাকে আর এরই পুরস্কার হিসেবে আল্লাহ তালা তার রাসুলের উপর নির্দেশ দিয়েছেন এই নয়জন স্ত্রীর মধ্যেই আপনার বিবাহকে সীমিত রাখতে হবে অর্থাৎ এই নয়জন স্ত্রী চিরকাল আপনার স্ত্রী হিসেবে বহাল থাকবেন এই আয়তে আল্লাহ তাল্লাহ আরও বলেছেন ওয়ালা আন তাবাদা বিহিনা মিন আজওয়াজ অর্থাৎ এদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও আপনার জন্য বৈধ নয় অর্থাৎ সেই সময়ে যে নয়জন স্ত্রী বর্তমান ছিলেন তাদেরকে তালাক দিয়ে তাদের পরিবর্তে অন্য কোনো স্ত্রী গ্রহণ করা যাবে না তবে তাফসিরে এসেছে এই নয়জনের পরে আর কাউকে বিয়ে করা যাবে না স্ত্রী হিসেবে গ্রহণ করা যাবে না এই নিষেধাজ্ঞা ছিল সাময়িক রসুলুল্লাহ সাল্লা ইসলামের জীবনের শেষ দিকে আল্লাহ আলালাহ এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেন এবং সুরা আজাবের এই আয়াতটি পূর্বের আয়াত অর্থাৎ একান্ন নম্বর আয়াতের মাধ্যমে রহিত হয়ে যায় যেখানে আল্লাহালা বলেছেন तुरजी मंतुन्नाशा स्त्री मध्य जो रखते जाके अर्थात तर परिवर्त अन स्त्री ग्रहण कराओ अपन बैध नए आयतर अर्थ क्य व्याख्य एक दल मुफस्र सुर आजबर पंचाश नम्बर आयते जे सब नारी स्त्री हिसाब से ग्रहण कर रसुल তারা ব্যতীত অন্য কোনো নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করা রাসুল উল্লা সাল্লাহ ইসলামের জন্য হালাল নয় এই কথাই বোঝানো হয়েছে এই আয়াতের মাধ্যমে সুতরাং এই তাফসির অনুসারে সুরা আহজাবের বা নম্বর আয়াতের মাধ্যমে নতুন কোনো বিধান আসেনি বরং পূর্ববর্তী বিধানেরই তাকিদ বা গুরুত্বারোপ করা হয়েছে এবং ব্যাখ্যা প্রদান করা হয়েছে মাত্র সুতরাং সার কথা হচ্ছে লাহিল্লুল্লা কানিসা ও মিম্বা আদু এই আয়াতের মাধ্যমে ওই নয়জনের পরে অন্য নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করা রাসুলের জন্য হারাম হয়ে যায়নি বরং যেসব নারীকে বিয়ে করা আগেই হারাম করা হয়েছে সেই বিষয়কেই পুনরায় গুরুত্ব আরোপ করা হয়েছে অর্থাৎ যেসব নারী সুরা হজাবের ৫০ নম্বর আয়তের অন্তর্ভুক্ত নন অর্থাৎ যারা মিনা নন যারা মুসলিমা নন কিংবা রাসুল্লাহ সাল্লি সাল্লামের পিতৃ কিংবা মাতৃ সম্পর্কীয় বোনদের মধ্যে চাচাত্য খালাত মামতো ফুফাতো বন্দের মধ্যে যারা হিজরত করেননি তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে যে থাকা সেটাই পুনরায় গুরুত্ব আরোপ করা হয়েছে বা তাকিদ দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা স্মরণ করতে পারি শুধুমাত্র বৈবাহিক জীবনে নয় বরং আরও অনেক কিছুতেই রাসুলুল্লা সল্লাহসাল্লামের ক্ষেত্রে খাস বা বিশেষ কিছু নিয়ম প্রযোজ্য ছিল যা কিনা অন্যান্য মুসলিমদের থেকে আলাদা যেমন মাক্যী জীবনের শুরুর দিকে রাতের সলাত কেয়ামুল্লা এটা রসুল উল্লাহ সাল্লাহ উল্লাসাল্লামের উপর বাধ্যতামূলক বা ফরজ ছিল যেটা অন্যান্য মুসলিমদের উপরে বাধ্যতামূলক ছিল না যে বিষয়ে আল্লাহ তালা সুরা ইসরা এবং সুরা মুজ্জাম্মিল সেখানে আলোচনা করেছেন রাসুলের ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ বিধান এর আরও অনেক দৃষ্টান্ত রয়েছে তবে আমরা সেই আলোচনার দিকে যাচ্ছি না এবারে আসুন আমাদের এই সিরিজের একেবারে শেষ প্রসঙ্গ রাসুল উল্লা সাল্লামের একাধিক স্ত্রী গ্রহণের হিকমত প্রসঙ্গে ইসলামের যে কোনো বিধানের হিকমত বা উপকারিতা বা ফায়দাগুলো কি কি এটা একমাত্র আল্লাহ তাহাই জানেন অতঃপর আলেমরা রাসুলের বৈবাহিক জীবন থেকে উন্মতের জন্য যে সকল উপকার নির্ধারণ করেছেন কিংবা আলোচনা করেছেন আমরা শুধুমাত্র সেগুলোই উল্লেখ করছি এক নম্বর পয়েন্ট রাসুল্লাহ সাল্লাহামের বৈবাহিক জীবন আল্লাহ রাসুলের উন্নত এবং বিশুদ্ধ চরিত্রের সবচেয়ে শক্তিশালী দলিলগুলোর একটি রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামের বয়স যখন পঁচিশ বছর তখন তিনি উম্মুল মেনিন খাদিজা রাদি আনহার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন আর তখন খাদিজা রাদি আল্লাহু আনহার বয়স ছিল ৪০ বছর যখন রাসুল ছিলেন পঁচিশ বছরের একজন যুবক তখন তিনি বিয়ে করলেন তার থেকে পনেরো বছরের বেশি একজন বিধবা মহিলাকে যে নারীর পূর্বে একাধিক বিয়ে হয়েছিল এবং বেশ কয়েকজন সন্তান সন্তানাদি ছিল এরপর খাদিজা রাদি আল্লাহার সাথে রাসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম পঁচিশ বছর শংসান করেছেন এবং এই দীর্ঘ পঁচিশ বছরে আল্লাহ রাসুল কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি সুতরাং যারা রাসুলুল্লাহ সাল্লাহসাল্লামের বহু বিবাহ নিয়ে নানা রকমের আপত্তিকর মন্তব্য করতে চায় তাদের বিরুদ্ধে এই ঘটনাই অন্যতম শক্তিশালী দলিল एर बेरे घटना स्मरण जो पे आल्ला रसुल्लाहलम जख मक्का इसलमर दाव प्रचार करफिर आल्लाह रसुल प्रस्ताव नहीं तर पक्षे कथा उत्वा बीन रबिया से आल्ला रसुल के आपोस प्रस्ताव दिए बल मोहम्मद तुम्हें दावत बंध करते बिमय तुम्हें जदि चाओ धन सम्पर मालिक होते हम तुम्हें आरबे श्रेष्ठ धन ही बनिए देव तुम जो चाव सुंदरी नारी तरब सा दस जन सुंदरी नारी के तुम्हारे विब এভাবে উদ্ভাবিন রাবিয়া আরও বেশ কিছু কথাই বলেছিল কিন্তু রাসুল উল্লাহ সাল্লাম তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন মা আলি ফিন নিসাই মিন হাজাতি আমার জন্য মহিলার কোনো প্রয়োজন নেই সুতরাং ইসলামবিদেশিরা রাসুলের বিরুদ্ধে যে সকল আপত্তিকর কথা বলে যদি রাসুল তেমনই ব্যক্তি হতেন তাহলে তিনি সহজেই তাদের সেই প্রস্তাব গ্রহণ করতে পারতেন যুবক বয়সে একাধিক সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারতেন কিন্তু আল্লাহ রাসুল তা করেননি অথচ সেই আরব সমাজে বহুবিবাহ ছিল একেবারেই স্বাভাবিক একটি ব্যাপার রাসুল্ল সাল্লাহ সাল্লামের বহুবিবাহের আরেকটি গুরুত্বপূর্ণ হিকমত হচ্ছে তার ব্যক্তি জীবন সম্পর্কে জানা একজন মানুষের ভালোমন্দ অনেক কিছুই বাইরের মানুষদের কাছে গোপন রাখা সম্ভব কিন্তু পরিবারের মানুষের কাছে ঘরের মানুষের কাছে অর্থাৎ স্ত্রীর কাছে প্রায় কোনো কিছুই একজন ব্যক্তির গোপন থাকে না একজন মানুষের ভালো মন্দ সব কিছুর খবর তার স্ত্রী জানেন যদি পুরোটা নাও জানেন তবু অধিকাংশ বিষয় থেকে অনুমান করে বাকিটা বুঝতে পারেন আর আল্লাহ রসুল সাল্লাহামের ক্ষেত্রে স্ত্রীদের সংখ্যা শুধু একজন বা দুইজন নয় বরং সর্বমোট এগারো জন স্ত্রী ছিলেন তারা প্রত্যেকেই রসুল্ল সাল্লাহামের জীবনের খুটিনাটি প্রতিটি বিষয় পর্যবেক্ষণ করেছেন এবং সার্বিকভাবে রসুল্লাহ সাল্লিসাল্লামের ক্ষেত্রে তারা অকুণ্ঠ ভাষায় প্রশংসা করেছেন একবার জনক ব্যক্তি এসে অমুল মিনীন আয়েশার আদি আল্লাহু কাছে জানতে চেয়েছিল আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে কিছু বলুন জবাবে আমাদের মা আয়েশার আদি আল্লাহু আনহা বলেছিলেন তোমরা কি কোরআন পরো না কোরআনই হচ্ছে আল্লাহ রাসুলের চরিত্র সুহান আল্লাহ কত উন্নত চরিত্রের ছিলেন তিনি আরেকবার কয়েকজন সাহাবি উম্ম মিনীন উমা সালামা রাদি আল্লাহু কাছে এসে জানতে চেয়েছিল আমাদেরকে রাসুলের কিছু গোপন কথা বলুন উম্ম সালাম্মা রাদি আল্লাহু আনহা বললেন তার প্রকাশ্য জীবন আর গোপন জীবন উভয় জীবন তো একই রকমের এই কথা বলার পর উম সালামা রাদি আনহার মনে এই অনুভূতি জাগল যে তিনি নিজের অজান্তেই আল্লাহ রাসুলের কোনো গোপন বিষয় ফাঁস করে দিলেন না তো এ কারণে তিনি অনুতপ্ত হলেন যখন রাসুল্লাহ ঘরে এলেন তখন হুমসালামা এই বিষয়ে জানালেন জবাবে আল্লাহ রাসুল বললেন তুমি যা করেছো ভালো করেছো রাসুলুল্লাহ সাল্লাহ উল্লাহলামের বৈবাহিক জীবন এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আরও একটি বিষয় স্মরণ করা যেতে পারে সেটা হচ্ছে সেই ইফতিয়ারের ঘটনা সেই অবস্থায় আল্লা তাল্লাহার নির্দেশ অনুসারে রাসুল উল্লাহ সাল্লু আলু আসলাম তার স্ত্রীদেরকে দুইটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় বেছে নেওয়ার অপশন দিয়েছিলেন অর্থাৎ তারা যদি ভোগবিলাস কামনা করেন তাহলে আল্লাহ রাসুল তার ব্যবস্থা করে দেবেন এবং তাদেরকে নাম্পত্য জীবন থেকে উত্তমভাবে বিদায় করে দেবেন আর যদি আল্লাহ এবং তার রাসুলকেই কামনা করেন তাহলে দুনিয়ার দুঃখ কষ্ট সহ্য করে হলেও তার সাথে থাকতে হবে এবং বিনিময় আল্লাহ তাল্লাহ আখিরাতে মহা পুরস্কার দিবেন। তখন উম্মাহাতুল মিনিন রাজি আল্লাহু আনহুন্না তারা কোন বিষয়টি বেছে নিয়েছিলেন তারা প্রত্যেকেই বেছে নিয়েছিলেন আল্লাহ রাসুলকে রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামের স্ত্রী হওয়া এটা কোনো সহজ বিষয় ছিল না আল্লাহ রাসুলের জীবন ছিল একেবারেই সাদামাটা তিনি মাটিতে ঘুমাতেন সাধারণ কাপড় পরতেন বেশিরভাগ দিন একবেলা খেয়ে কিংবা না খেয়ে কাটিয়ে দিতেন এভাবে চলে যেত দিনের পর দিন রাতে ঘরে একটি বাতি জ্বালানোর মতো প্রয়োজনীয় ব্যবস্থা থাকতো না এমন একজন মানুষের স্ত্রী হয়ে সংসার জীবন কাটিয়ে দেওয়া এটা সহজ কোনো বিষয় ছিল না এ কারণেই রাসুল্লাহ সাল্লু ইসলামের স্ত্রীরা তারা সবাই মিলে তাদের সংসারের খরচ বাড়ানোর আবেদন করেছিলেন এরপর যখন তাদেরকে সেই দুইটি বিষয়ের মধ্য থেকে একটি বিষয় বেছে নেওয়ার অপশন দেওয়া হয়েছিল তখন তারা সবাই বেছে নিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ উল্লাহ সাল্লামকে সুতরাং দুনিয়াতে কষ্টের জীবনের বিনিময়ে হলেও তারা আল্লাহ রসুলের স্ত্রী হিসেবেই থাকতে চেয়েছেন এবং এ থেকে বোঝা যায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন জীবন সঙ্গী হিসেবে তিনি কত উত্তম ব্যক্তি ছিলেন সমস্ত স্ত্রীদের কাছ থেকে শর্তহীন ভালোবাসা এবং প্রশংসা পাওয়া আল্লাহ রাসুলের উন্নত চরিত্রের অন্যতম উজ্জ্বল দলিল এরপরেও যারা রাসুল্ল সাল্লু ইসলামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলে এবং রাসুলুল্লাহ সাল্লাহসাল্লামের জীবনের এই অংশগুলো দেখেও না দেখার ভান করে তারা ইচ্ছা করেই সেই সকল বিষয় প্রচার করে আর এর উদ্দেশ্য সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করা কাজেই আল্লাহ তালা সেই সকল মন্দ ব্যক্তিদেরকে ধ্বংস করুন অপমানিত করুন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লাঞ্ছিত করুন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বৈবাহিক জীবনের দ্বিতীয় হিকমত খাদিজা রাদী আল্লাহু আনহার মৃত্যুর পর আল্লাহ রাসুল যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন সাউদা রদী আনহা তখন সাউদা রাদি আল্লাহু আনহার বয়স ছিল পঞ্চান্ন বছর আর তিনি ছিলেন একজন বিধবা মহিলা যার একাধিক সন্তান ছিল তাকে বিয়ে করার কারণ সাউদা রদী আল্লাহু আনহার জীবনী আলোচনাতেই আমরা উল্লেখ করেছি খাদিজা রদি আলাহু আনহার ইন্তেকালের পর রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন হত তিনি মন খারাপ করে থাকতেন তার ঘর সংসার দেখাশোনা করার মতো কেউ ছিল না পাশাপাশি রসুলুল্লাহ সাল্লাহামের চার মেয়ের মধ্যে দুইজন ছিলেন স্বামীর ঘরে আর বাকি দুইজন তাদের বয়স কম ছিল তারা ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের সংসারে সেই ঘর সংসার এবং মেয়েদেরকে দেখাশোনা করার জন্য একজন মা প্রয়োজন ছিল সাউদারাদি আল্লাহু আহাকে বিয়ে করার মাধ্যমে সেই প্রয়োজন পূরণ হয়েছে পাশাপাশি সাউদারদী আল্লাহু আহা নিজেও ছিলেন একজন অসহায় বিধবা নারী তিনি ছিলেন তার পরিবার এমনকি তার সম্পূর্ণ গোত্রে একাই মুসলিম আর সেই সময়ে প্রথমে একজন বিধবা নারী হওয়া পাশাপাশি পুরো বংশে বা পরিবারে একা মুসলিম হওয়া এটা ছিল একটি বিরাট পরীক্ষা কাজে রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লামের সংসারে আসার মাধ্যমে আল্লাহ রসুলের স্ত্রী হওয়ার মাধ্যমে তিনি সেই কঠিন পরীক্ষা অসহায় অবস্থা থেকে মুক্তি পেয়েছেন এবং আমরা দেখি রসুল উল্লাহ সাল্লি সাল্লামের স্ত্রীদের মধ্যে শুধুমাত্র আয়েশা এবং জেনাব বিন্দু জাহাশ রদি আল্লাহু আনহুমা ছাড়া প্রত্যেকেই ছিলেন বিধবা আর ক্ষেত্রে আরও লক্ষণীয় বিষয় হচ্ছে তারা যে কোনো সাধারণ বিধবা নারী এমন ছিলেন না বরং তাদের প্রত্যেকের জীবনেই ইসলামের জন্য ত্যাগ এবং সংগ্রামের অনেক দৃষ্টান্ত ছিল সুতরাং তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহাম তাদেরকে তাদের সেই আত্মত্যাগের স্বীকৃতি এবং পুরস্কার দিয়েছেন কারণ একজন মহিলার জন্য রসুল্লাহ সাল্লু ইসলামের স্ত্রী হওয়ার থেকে সর্বোচ্চ সম্মানের বিষয় আর কিছুই হতে পারে না সেই বিধবা নারীদেরকে বিয়ে করার মাধ্যমে রাসুল্ল্লাহ সাল্লাহ উল্লাহাম তাদেরকে ভরণ পোষণের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন এবং তাদের সন্তানদেরকেও দেখাশোনা করেছেন রাসুল্ল্লাহ সাল্ল্লা সাল্লামের দৃষ্টান্ত অনুসরণ করে সাহাবিরাও বিধবা নারীদেরকে বিয়ে করেছেন এবং তাদেরকেও পরিবারে অংশ করে নিয়েছেন ফলে সমাজে সামগ্রিকভাবে বিধবা নারীরা তাদের উপরে যে অর্থনৈতিক বোঝা বহনের কষ্টকর দায়িত্ব সেটা থেকে মুক্তি পেয়েছে সামাজিকভাবে নিরাপত্তা পেয়েছে আর স্ত্রীদের মধ্যে দুইজন অর্থাৎ আয়েশা রাদি আল্লাহুয়ানহা এবং জেনাব বিন্দু জাহাশ রাদি আল্লাহুয়ানহা তাদের দুইজনের বিয়ের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই দুইজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করা এটা ছিল রাসুলের প্রতি সরাসরি আল্লাহ তাল্লাহার নির্দেশ युट वि सरसर आल्ला निर्देशे और आश्चर्य विषय हम दो इसलमिरोधी सब चे बस कथा बोले सब चे बी अप्रचारणा चालय ए बोझा जाए वियर अन्तम हिकमत हे मौमिन मुनाफिक देखें पृथक करा जर अंतर व्याधिग्रस्त तक पृथक करा अल्लाहता विषय सब चेहरी भलो जानें यीजे पूर्ववर्ती जीवनी आलोचन में उल्लेख कर मेन आयी अल्लाहुआना के निर्देश देवा रसुल्लाह सल्लासलम স্বপ্নের মাধ্যমে ওহি নাজিল করে সুতরাং রাসুলুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম নিজের পক্ষ থেকে প্রথমে উদ্যোগী হয়ে আয়েশা রাদি আল্লাহানাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন বিষয়টি এমন ছিল না বং সেই আলোচনায় আমরা উল্লেখ করেছি খাওলা বিন্তু হাকিম রাদি আনহা তিনি একদিন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামকে দেখতে এসেছিলেন খাদিজা রাদি আল্লাহু আহার ইন্তেকালের পরে তখন খাওলা রদি আল্লাহু আহা তিনি নিজেই নিজের পক্ষ থেকে আয়েশা রাদি আল্লাহু বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাসুল্ল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আর আল্লাহ রসুল তখন তাতে সম্মতি জানিয়েছিলেন এছাড়া আরও স্মরণ করা যেতে পারে আয়েশারাদি আল্লাহু আনহাকে যে বয়সে বিয়ে করা হয়েছিল সেটাও সেই সমাজে ছিল একটি স্বাভাবিক ব্যাপার কারণ রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আয়সারাদি আল্লাহ আনহের প্রতি বিয়ের প্রস্তাব পাঠানোর আগেই আয়েশার আদিআ আনহার বিয়ের আলোচনা হয়েছিল অন্য একজন ব্যক্তির সাথে পরবর্তীতে সেই আলোচনা ভেঙে যায় এবং আল্লাহ রসুল্লাহ আলাহলামের সাথেই আয়সার রাদি আল্লাহু আনহার বিয়ে হয়েছিল আর জাইনাবিন্দু জাহাশ রাদী আল্লাহু আনহার ক্ষেত্রে সরাসরি আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করে তাকে আল্লাহ রাসুলের সাথে বিয়ে দিয়েছেন আল্লাহআ আয়াতনাজিল করে বলেছেন ওজাউনা কাহা আর তাকে আমি আপনার সাথে বিয়ে দিলাম এ কারণেই উমুল মেনিন জাইনাব বিন্তুজাহা শরদী আল্লাহু আহা অন্যান্য স্ত্রীদের উপরে গর্ভ করে বলতেন আপনাদের সবার বিয়ে হয়েছে অভিভাবকের মাধ্যমে আর আমার বিয়ে হয়েছে সরাসরি আল্লাহর নির্দেশে আসমান থেকে আয়াত নাজিল করে আর উমুল মেনিন জাইনাব বিন্তু জাহা শরদী আল্লাহু বিয়ের হিকমত সম্পর্কে আমরা তার জীবনী আলোচনাতেই বিস্তারিত উল্লেখ করেছি সেই বিয়ের মাধ্যমে আল্লাহ তাল্লাহ তৎকালীন আরব সমাজে প্রচলিত একটি কুপ্রথার অবসান ঘটিয়েছিলেন অর্থাৎ পালক নিজের পুত্রের মতো মনে করা কিংবা পালক পুত্রের স্ত্রীকে নিজের পুত্রবধূ মনে করা এই সকল বিধান আল্লাহ তাল্লাহ বাতিল করে দিয়েছিলেন সম্মানিত শ্রোতা এই পর্যন্ত আমরা আল্লাহ রসুল সাল্লাহ উলিয়া এগারো জন স্ত্রীর মধ্যে চারজন সম্পর্কে কথা বলেছি তারা হচ্ছেন খ্যাদিজা সাউদ্দা আয়েশা এবং জানাব বিন্দু জাহাশ রাদি আল্লাহু আনহা আর বাকি স্ত্রীদের ক্ষেত্রে তাদেরকে বিয়ে করার যে সকল হিকমত উলামা ইকরাম চিহ্নিত করেছেন তার মধ্যে দুইটি পয়েন্ট হচ্ছে একদিকে ইসলামী বন্ধন মজবুত করা এবং দ্বিতীয়ত বিভিন্ন গোত্রের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন ও শত্রুতা দূরীকরণ করা আর যেই সব স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে এই উদ্দেশ্যগুলো পূরণ হয়েছে তাদের মধ্যে রয়েছেন হাফসা বিনতে তে ওমর ইবনুল খতাব উম্মে সালামা জুয়াইরিয়া বিন হারিস উম্মে হাবিবা সফিয়া বিন তু হুয়াই মাইমোনা বিন তুল হারিস এবং জাইনা বিন তো খুজাইমা রাদিআলাহ তাদের প্রত্যেকের বিয়ের হিকমত সম্পর্কেই আমরা যার যার জীবনী আলোচনাতে বিস্তারিত উল্লেখ করেছি তবু রেকর্ডিংয়ের স্বার্থে এই বিষয়গুলোকে সংক্ষেপে আমরা আরও একবার এক এক করে উল্লেখ করছি উমুল মিনিন আয়েশা রাদি আল্লাহুয়ানহাকে বিয়ে করার পর তৃতীয় হিজড়িতে রসুল্লাহ সলাল্লাহ উলাইসাল্লাম স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন উমুল মেনিন হাফজা বিন তু অমর ইবুল খাত্তাব রাহু আনহুমাকে এই বিয়ের মাধ্যমে আউক রাদি আল্লাহু আহুর মতো অমর ইবুল খাতাবের সাথেও রসুল্লাহ সাল্লাহ উল্লাহলামের সম্পর্ক মজবুত হয় আউ এবং অমর তারা দুইজন রাসুলের শ্বশুর হয়ে যান আর এই দুইজন ছিলেন সাহাবিদের মধ্যে তুলনামূলকভাবে বয়স্ক আর যুবক সাহাবিদের মধ্যে ওসমান এবং আলীর সাথে রসুল উল্লাহ সাল্লু আলু তার নিজের মেয়েদের বিয়ে দিয়েছিলেন ওসমানের সাথে বিয়ে দেওয়া হয়েছিল রাসুল উল্লাহ সাল্লু আলু আসলামের দুইজন মেয়েকে অর্থাৎ একজনের মৃত্যুর পর আরেকজনকে প্রথমে রুকাইয়া এরপর উম মেকুলসুম রাদি আল্লাহান হুমাকে আর আলী রাজিউল্লাহআর কাছে বিয়ে দেওয়া হয়েছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় মেয়ে ফামা রাদিউল্লাহান হাকে সুতরাং এভাবে বিয়ের মাধ্যমে রসুল্ল্লা সাল আলহসালাম ঘনিষ্ঠ সাহাবিদের সাথে বিদ্যমান মজবুত সম্পর্ককে আরও মজবুত করেছেন আরও দৃঢ় করেছেন চতুর্থ হিজড়িতে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বিয়ে করেছিলেন উম্মো সালামা রাদি আল্লাহুয়ানহাকে উমে সালামা ছিলেন বনু মাখুম গোত্রের মেয়ে আর এই গোত্রের একজন দুর্ধর্ষ বীরযোদ্ধা ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ যিনি ছিলেন তখনও পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাফেরদের শীর্ষ সেনাপতিদের একজন উম্মে সাল্লামা ছিলেন খালিদ বিন ওয়ালিদের চাচাতো বোন উমেদ সালামাকে বিয়ে করার পর ধীরে ধীরে খালিদ ইবনুল ওয়ালিদ এর মনে পরিবর্তন আসতে শুরু করে শত্রুতা হ্রাস পেতে থাকে আর যখন হুদাইবিহার চুক্তি হয়ে যায় এরপর খালিদ ইবনুল ওয়ালিদ নিজেই এসে সরাসরি আল্লাহ রাসুলের সাথে দেখা করেন এবং ইসলাম গ্রহণ করেন রদিউলাহান হু পঞ্চম হিজড়িতে রাসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম বিয়ে করেন বনু মুস্তালিক গোত্রের সর্দারের মেয়ে জুয়াই রিয়া হারিস হ্যারিস রাজি আল্লাহুয়ানহাকে আর সেই বিয়ের ফলে সাহাবাইকেরাম বনু মুস্তালিক গোত্রের একশো পরিবার বা সাতশো বন্দিকে যুদ্ধবন্দি থেকে মুক্তি দিয়েছিলেন কারণ সেই বিয়ের কারণে বনু মুস্তালিক গোত্রের লোকজন হয়ে যান আল্লাহ রসুলসল্লা উল্লাহ সাল্লামের শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে মুক্তি দেওয়ার কারণে সেই ঘটনায় মুক্ত হয়ে বনু মুস্তালিকের লোকেরা ইসলাম গ্রহণ করে এমনকি জুয়াই রিয়া রাজি আল্লাহু পিতা হারিস। নিজও মদিনায় সে রাসুলের সাথে দেখা করেন এবং ইসলাম কবুল করেন সপ্তম হিজড়িতে রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বিয়ে করেন উম্মে হাবিবার আদি আল্লাহ আনাহাকে উমুল মিনিন উম্মে হাবিবার পিতা ছিল আবু সুফিয়ান যে ছিল কাফেরদের শীর্ষ নেতা রাসুলের সাথে তার মেয়ে উম্মে হাবিবার বিয়ে হয়েছে এই খবর শুনে আবু সুফিয়ান খুশি হয়েছিল এবং পাত্র হিসেবে আল্লাহ রাসুলের প্রশংসাই করেছিল সেই বিয়ে উপলক্ষে আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করে জানিয়েছিলেন আসল্লা আল্লাহ আয়দ মিন হুম মা অদীরু গফুর রহিম যারা তোমাদের শত্রু আশা করা যায় আল্লাহ তাদের মধ্যে এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ সবই করতে পারেন আর আল্লাহ ক্ষমাশীল করুণাময় আর শেষ পর্যন্ত এই আয়াতের কথাই সত্যি হয়েছিল ধীরে ধীরে আবু সুফিয়ানের অন্তর থেকে শত্রুতা দূর হয়ে যায় আর মক্কা বিজয়ের আগের রাতে তিনি ইসলাম কবুল করেন সপ্তম হিজড়িতে খাইবার যুদ্ধের পর রসুল্লাহ সাল্লা উলাইসাল্লাম বিয়ে করেছিলেন ইহুদিদের সর্দার হুয়াই বিন আখতাবের মেয়ে সাফিয়া রাদি আল্লাহুয়ানহাকে রসুল্লাহ সাল্লি আসলাম নিজেই বন্দিদের মধ্য থেকে সাফিয়াকে বেছে নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিষয়টি এমন নয় বরং সাফিয়া রাদি আল্লাহুয়ানহার জীবনী আলোচনায় আমরা উল্লেখ করেছি প্রথমে সাফিয়াকে বন্টন করা হয়েছিল সাহাবি দেহিয়া আল কালবি রদিউল্লাহুয়ানহুর কাছে পরবর্তীতে একজন সাহাবির আপত্তির ভিত্তিতে রসুল উল্লাহ সাল্লাহ উল্লাহ সাফিয়াকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেন কারণ সাফিয়া রাদি আল্লাহ আনহার যে মান এবং মর্যাদা অর্থাৎ তিনি ছিলেন একজন প্রধানের মেয়ে সেই অনুসারে একমাত্র রাসুলুল্লাহ সাল্লাহ উলয়ের সাথেই সাফিয়াকে মানায় সেই কারণে রাসুল উহ সাল্লাহ সাল্লাম সাফিয়া রাদি আল্লাহু ইসলাম গ্রহণ এবং বিয়ের প্রস্তাব দেন সাফিয়া রাদি আনহা উভয় প্রস্তাবই গ্রহণ করেছিলেন সেই বিয়ের মাধ্যমে প্রত্যাশিত ছিল অন্যান্য গোত্রের মতো ইহুদিদের অন্তর থেকেও শত্রুতা দূর হবে যদিও এই বিয়ের পর পরিস্থিতির কারণে বাধ্য হয়ে ইহুদিরা এমনিতেই শত্রুতা দূর করতে বাধ্য হয় কারণ তখন তারা ছিল পরাজিত আর মুসলিমরা ছিল বিজয়ী মুসলিমদের অনুগ্রহের ভিত্তিতে তারা কিছু কিছুদিনের জন্য খাইবারে বসবাস করার অনুমতি পায় আল্লাহ রসুল চেয়েছিলেন এই মাধ্যমে ইহুদিদের অন্তর থেকে শত্রুতা দূর হোক কিন্তু ওরা তো ইসলামের চিরশত্রু কেয়ামত পর্যন্ত কখনোই ওদের শত্রুতা দূর হবার নয় এবং দূর হবেও না আর সপ্তম হিজড়িতে উমরাতুল কাজা আদায় করার পর রাসুল্লাহ সাল্লাহলাম বিয়ে করেছিলেন মাইমুনা বিদ্যুল হারিস রাজিউল্লাহু আনহাকে মাইমুনার পিতা আল হারিস ইবনাহাজন তিনি ছিলেন বনু হিলাল গোত্রের একজন সর্দার এই বনু হিলাল ছিল নাজদের একটি গোত্র আর নাজদের অধিবাসীরা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করত মাইমুনা রাজি আল্লাহু আনহাকে বিয়ে করার পর থেকে নাজদের অধিবাসীদের অন্তরে ধীরে ধীরে শত্রুতা হ্রাস পায় এক সময় তারা ধীরে ধীরে সবাই ইসলাম গ্রহণ করতে থাকে উম্মুল মিনীন মাইমুনা রাদিউল্লাহু আনহার পিতা ছিলেন বনু হিলাল গোত্রের একজন সর্দার পাশাপাশি মাইমোনার বনেদের মাঝে একজনের বিয়ে হয়েছিল নাজদের একজন সর্দারের সাথে এর আগে একই গোত্রের মধ্যে আরেকজনকে রাসুলুল্লা সাল্লাস্লাম উমুল মিনিন হিসেবে গ্রহণ করেছিলেন এবং তিনি হচ্ছেন জাইনাব বিন্তু খুজাইমা রাদিউল্লাহুয়ানহা কিন্তু উমুল মিনিন জাইনাব বিন্তু খুজাইমা রাদি আল্লাহুয়ানহা বিয়ের মাত্র কয়েক মাস পরেই ইন্তেকাল করেন এ কারণে তার বিয়ের মাধ্যমে বনু আমর ইবনে হিলাল অর্থাৎ নাজদের সেই গোত্রগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করার মতো যথেষ্ট সময় পাওয়া যায়নি আর আমরা আগেই উল্লেখ করেছি উমুল মেনিন জাইন আিন তু খুদাইমা রাদি আল্লাহানহা ছিলেন উমুল মেনিন মাইমোন আন তুলহারিস রাদি আল্লাহুয়ানহার বই পিত্রীয় আর স্ত্রীদের বাইরে রাসুল উল্লা সাল্লাইসাল্লাম যাদেরকে মিলকে আমিন বা সৈয়দসম্মত দাসী হিসাবে গ্রহণ করেছিলেন তাদের মধ্যে দুই জন মারিয়া এবং রাইহানা ছিলেন যথাক্রমে খ্রিস্টান এবং ইহুদি পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন সুতরাং শুধুমাত্র আরবের মোশ্রিক গোত্রগুলো নয় ইহুদি খ্রিস্টানদের সাথে সুসম্পর্ক তৈরি করার উপায়ও ছিল রাসুলুল্লাহ সাল্লাহ উল্লাহসাল্লামের পারিবারিক জীবনের মধ্যে বিভিন্ন গোত্রের সাথে রাজনৈতিকভাবে সুসম্পর্ক তৈরি করা এবং শত্রুতা দূরীকরণের ক্ষেত্রে এই বিয়েগুলোর গুরুত্ব কতটা বেশি সেটা তৎকালীন সময়ের ইতিহাস যারা জানেন তারা সহজেই বুঝতে পারবেন সুতরাং আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের প্রতিটি বিয়ের মাঝে যে অশেষ হিকমত এবং উপকারিতা রয়েছে তার কিছু অংশ আমরা সহজেই দেখতে পাচ্ছি एचड़ाओ और अनेक हिकमत रही है जहाँ अल्पकथा शेषव नय तर मध्य कैकटी पॉन्ट हाधिक स्त्री ग्रहण के माध्यम आल्लाह रसुल्लास्ल जीवन खुटीनाटी विषय विस्तारित बर्णना संरक्षित हो इमामी शिक्षार विस्तार घटे उम्मुल मिनींदर मध्य आएसारदी अल्लाहुआन एक हजार दुशो दस टी हादिस वर्णना कर इसलमी आईनशास्त्रीखर प्राय चार भाग एक भाग गड़े उठे उम्मुल मिनीन आयशा रदी अल्लाहुआनहार मतामतर भित सूत भेबे देखु যদি রসুল্লাহ সাল্লু সাল্লাম মোমুল মিনীন আয়সার আদি আল্লাহ আহাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করতেন তাহলে ইসলামী জ্ঞানের কত বিরাট একটি অংশ আমরা হারিয়ে ফেলতাম রসুল্লাহ সাল্লাহসাল্লামের স্ত্রীদের মধ্যে আয়েসার আদি আল্লাহু পর সবচেয়ে বেশি হাজির বর্ণনা করেছেন যথাক্রমে উম্মে সালামা মাইমুনা উম্মে হাবিবা এবং হাফসার আদি আল্লাহু আনহনা এখানে আরেকটি বিষয় লক্ষণীয় পুরুষ সাহাবিরা তারা আল্লাহ রসুলের সাথে থাকতেন ঘরের বাইরে ঘরের বাইরের জীবনে রাসুলের বিভিন্ন খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করতেন তারা রাষ্ট্রের নেতা হিসেবে যোদ্ধা হিসেবে শিক্ষক হিসেবে কিংবা বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক লেনদেনের ক্ষেত্রে রাসুলের আচার আচরণ ঘটনা এগুলো তারা সংরক্ষণ করেছেন বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ রাসুল তো ঘরের জীবনেও আমাদের জন্য আদর্শ পরিবারের ক্ষেত্রেও আমাদের জন্য আদর্শ যদি আল্লাহ রাসুলের একাধিক স্ত্রী না থাকতো তাহলে আমরা তার ঘরের জীবন সম্পর্কে বিস্তারিত কিভাবে জানতাম একজন স্ত্রী যতটুকু বর্ণনা করেছেন নিঃসন্দেহে একাধিক স্ত্রীর মাধ্যমে তার থেকে আরও অনেক বেশি বিষয় এবং বৈচিত্র্যময় বিষয়ে আমরা বর্ণনা পেয়েছি এভাবে আল্লাহ রসুলের একাধিক স্ত্রী গ্রহণের মাধ্যমে এই উম্মত বিরাটভাবে উপকৃত হয়েছে পাশাপাশি মহিলা সমাজে ইসলামের বিস্তার এটিও ছিল সেই সব বিয়ের অন্যতম হিকমত ইসলামী শরিয়তে বিভিন্ন মাসালামাসাইল এবং নিয়মকানুন আছে যেগুলো নারীদের সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ হায়েজ নেফাস থেকে পবিত্রতার বিষয়টি এগুলো একজন পুরুষের পক্ষে বর্ণনা করা বেশ অস্বস্তিকর কাজে মহিলা সাহাবিরা এইসব বিষয়ে জানার জন্য উম্মুল মু কাছে আসতেন আর তখন উম মাহাতুল মিনীন্দ রাজিউল্লাহানহুন্না তারা আল্লাহ রসুলের কাছ থেকে সেই সব বিষয় নিয়ে সেগুলো বর্ণনা করতেন অন্যান্য নারীদের কাছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের স্ত্রীরা প্রত্যেকেই ছিলেন একজন শিক্ষিকা উম্মতের নারী পুরুষদেরকে তারা শিক্ষা দিয়েছেন তাদের মাঝে ইলমের বিস্তার ঘটিয়েছেন एभवे को जन व्यक्ति जो चिंता करें तो हमें अल्लाह रसुल्लासल्लम एकाधिक स्त्री ग्रहण के मध्य और अनेक हिकमत बैर करतेबेंटन इशा आल्ला सार कथा हल्ला रसुल्ला वैवाहिक जीवन मध्यमे उम्मीन रदीअल्लाहन तारा जब दुनिया खेराते सम्मानित हो सौभाग्यवती हुए रसुल्लाह सल्लासम के स्वामी हिसेबे पे ठीक तेमी भावे उम्मत हिसेबावरा अशेष उपकार पे আর এরই মাধ্যমে আমরা চলে এসেছি উম্মাহাত মিনিন সিরিজের একেবারে শেষ অংশে সম্মানিত শ্রোতা এই সিরিজে আমরা আলোচনা করেছি রাসুল উল্লাহ সালাহসাল্লামের সম্মানিত সহধর্মিনী বা আজওয়াজে মোতাহরাত রতি উল্লাহুয়ান হুন্না তাদের জীবনী যাদের সম্পর্কে আল্লাহ তালা কুরআনে বলেছেন ও আজওয়জুহু উম্মাহাতুহম আর নবীর শ্রীগণ মুমিনদের মা তারাই ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ নারী তাদের জীবনী জানতে হবে কারণ তারা আমাদের মা তাদের জীবনী জানতে হবে রসুল্লাহ সাল্লা স্লামের সিরহ জানার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরের জীবন সম্পর্কে জানার জন্য জানতে হবে ও মাহাতুল মমিন রাজিউল্লাহান হুন্নাদের জীবনী তারাই ছিলেন নারীকুলের শ্রেষ্ঠ এবং আদর্শ রোল মডেল পারিবারিক জীবনেও তারা আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্যও জানতে হবে তাদের জীবনী আল্লাহ রসুল সাল্লাম কিভাবে তার স্ত্রীদেরকে তার বিয়াদ দিয়েছেন প্রশিক্ষণ দিয়েছেন সেই বিষয়ে জানার জন্য জানতে হবে তাদের জীবনী আত্মশুদ্ধি অর্জন এবং অন্তরে প্রশান্তি অর্জনের জন্য উম প্রতি ভালোবাসা অর্জনের জন্য তাদেরকে শ্রদ্ধা করার জন্য এবং মুসলিম হিসেবে আমাদের সেলফ আইডেন্টি বা আত্মপরিচিতি নির্মাণের জন্যও জানতে হবে তাদের জীবনী আর পাশাপাশি তাদের ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা যেসব অপবাদ দেয় সেগুলো থেকে তাদের মর্যাদা রক্ষার জন্যও অন্যতম একটি মাধ্যম হচ্ছে ও মাহাতুল মিনিন্দি আল্লাহ আনহুন্না তাদের জীবনী অধ্যয়ন করা সেখান থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদের জীবনে প্রয়োগ করা সবশেষে আমরা আল্লা তাল্লাহর কাছে দোয়া করি আমাদের মায়েদের এই ঘটনাবহুল জীবন আলোচনা এই সিরিজ থেকে শিক্ষা নিয়ে সেগুলো যেন আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি যেন এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হতে পারি আল্লাহ আল্লাহতালা জান্নাতে আমাদের মায়েদের মর্যাদা আরও বাড়িয়ে দিন আর আমাদেরকেও জান্নাতুল ফিরদাউস দান করুন যেন জান্নাতে গিয়ে আমরা আমাদের মায়েদের সাক্ষাৎ লাভ করতে পারি এবং তাদের খেদমত করে ধন্য হতে পারি রাদি অল্লাহান হুন্না সম্মানিত শ্রোতা আপনাদের প্রতি আমাদের সবশেষ নিবেদন হচ্ছে এই যদি আপনি এই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনা শুনে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে এই আলোচনাগুলো শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের মাঝে এভাবে খুব সহজেই এই বরকতময় কল্যাণময় কাজে আপনি নিজেও শরিক হতে পারেন এবং অশেষ নেকি হাসিল করতে পারেন এভাবে খুব সহজেই আপনি নিজেও দাওয়াতের কাজে অংশ গ্রহণ করতে পারেন एभवे पुरो सीजटी प्रस्तुत करते जारा श्रम दिए तरह समपरिमाण स्वबाब एक अंश अपनी निजे लाभ करते आनी अडियोगल मानुषर माजे छड़िए दें यो आलोचना यह सीरीज एट शुदुम्र कहनी शय समय काटानों नयबा को बनोदर जीवने प्रयोग करार् नारी पुरुष निविशेषे सकल जीवने प्रयोग करार मत एवं उपकृत होटना वर्णित हो पुरो सीज जुड़े আরও একবার সবশেষে আমরা আল্লাহআর কাছে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com raindropsmedia raindrops media youtube channel www.youtube.com raindropsmediaorg2015